বাংলা মানবতা সমাধান দর্শক বিন্দু আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে দুটি কথা আলোচনা করা এই জীব দিয়ে আমরা নানা রকমের যে অন্যায় কাজ করে থাকি সেই অন্যায় কাজের কিছু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরব যা সরিয়েতে আমাদেরকে নিষেধ করা হয়েছে অথচ আমরা এই জীব দিয়ে সেই অঘটনগুলো করে থাকি তো জীব দিয়ে যেমন আমরা মিথ্যা কথাও বলি মিথ্যা সাক্ষীও দিই গিবতও করি চুগলিও করি আর নানা রকমের অন্যায় আমরা করি অনুরূপভাবে এই জীব দিয়ে আমরা মিথ্যা অপবাদ দিই মিথ্যা অপবাদ বলতে যে আপনি জানেন না জেনেই মিথ্যা করে কোনো এক মানুষের ব্যাপারে কথা বলে দিলেন যে হ্যাঁ সে চুরি করেছে সে চোর আমি দেখেছি অথচ সে চুরি করেনি তাকে চোর বলে বা চোরের দোষ লাগিয়ে তার উপর আপনি মিথ্যা হবার দিলেন অনুরূপভাবে কোন এক মহিলা কোনো এক মেয়ে যার কোনো দোষ নেই চারিত্রিক দিক দিয়ে তার কোনো ত্রুটি নেই অথচ মিথ্যা করে আপনি বলে দিলেন যে মেটার চরিত্র ভালো নাই এই জিনিসগুলো মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হয় আর এটা মারাত্মক জিনিস এর জন্য আপনি চরম ক্ষতি করেন সেই লোকটার বা সেই মেয়েটার যার ওপরে এই মিথ্যা অপবাদ আপনি দিয়ে থাকেন যেহেতু এটা একটা মারাত্মক জিনিস তাই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জিনিস থেকে সতর্ক করেছেন আল্লাহ কেন সতর্ক করছেন কারণ আল্লাহ আমাদের সষ্টা আমরা তার সৃষ্টি আর সৃষ্টির মধ্যে কী কী দোষ আছে এই মানুষগুলো কি কি অন্যায় কাজ করতে পারে এই মানুষগুলোর দ্বারাই কি কি অঘটন হতে পারে সেটা মহান আল্লাহ রবুল আলমীর সষ্টা হিসাবে খুব ভালো করে জানেন তাই আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন এই ধরনের অন্যায় কাজ থেকে দ্রুত থাকি একজন ঘড়িওয়ালা যখন ঘড়ি তৈরি করে একজন বেকার যখন কোনো কিছু বানায় আবিষ্কার করে তখন সে কিন্তু জানে যে ওই জিনিসটার মধ্যে কোথায় কোথায় দোষ আছে কোথায় কোথায় কোন পার আছে যে জিনিসটা যে পাঠটা নষ্ট হয়ে গেলে ওই জিনিসটাই যে নষ্ট হয়ে যাবে এগুলো বা এই জিনিসটা কিন্তু সেই লোকটা জানে যে ওই জিনিসটাকে আবিষ্কার করে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে পাঠিয়েছেন অথবা আমাদের গুণাবলী সম্পর্কে আমাদের দোষ ইত্যাদি সম্পর্কে তিনি ভালো করেই অবগত আছেন তাই আমরা যে মানুষের ওপরে অপবাদ দিতে পারি মিথ্যা অপবাদ যে আমরা আরোপ করব এই দোষ যে আমাদের মধ্যে আছে এটা আল্লাহ জানেন। তাই তিনি আমাদেরকে সতর্ক করলেন কোরআন আয়াতে আমরা জানো কোনো না করি তার চারিত্রিক দোষ যেন না লাগায় তাই আল্লাহ তালা বললেন যারা মহিলাদের উপরে মিথ্যা দোষারোপ করে তাদের চরিত্রের ওপরে যারা কলঙ্ক রটায় ভাবি বলে দিয়েছে যে মেয়েটার চরিত্র ভালো নয় এরকম যদি কেউ করে থাকে আর যদি সে চারজন সাক্ষীকে উপস্থিত করতে না পারে দুহুম ফাজা তাহলে তাদেরকে আশি চাবুক করে প্রহার করো এটা তাদের শাস্তি শুধু অপবাদ লাগানো শাস্তির আর তাদের কোনো দিন সাক্ষী গ্রহণ করো মানে এরপর মিথ্যা অপবাদ দেওয়ার পরে এই লোকটা যদি কোটে আদালতে গিয়ে কারো হয়ে সাক্ষী দিতে যায় তাহলে সরিয়তি নির্দেশ হচ্ছে সরিয়তি আইন হচ্ছে যে ওই লোকটার সাক্ষী গ্রহণ করা হবে না কারণ সে একজনের ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিল আল্লাহ বলছেন উলাুল ফাঁসে কোন এরা হচ্ছে ফাসেক চরিত্রের মানুষ অতএব এদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না তো মহান আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে তার প্রত্যেক বান্দাকে সতর্ক করে দিচ্ছেন যে তারা যেন কারো ওপরে মিথ্যা অপবাদ না রটায় এই অপবাদ রটানোর পরে যদি তারা চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে তাদেরকে আশি চাবুক করে মারা হবে এবং তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করা হবে না এবং তারা হিসাবে নির্বাচিত হবে অনুরূপ ভাবে আরেকটি আয়াতে আল্লাহ আলমিন বলছেন ইয়াউ মাতসাদ আল হিম আল সেনা তুহিম ও আর্জুল হুম আল্লাহ বলছেন যারা সাদা সরল সহজ মুমেনা নারীদের ওপরে মিথ্যা অপবাদ দেয় সাদা মুমেনা। মোমেনা কোনো দোষ নেই অথচ এরকম মহিলাদের উপরে যারা মিথ্যা দেয় দুনিয়া ওয়াল তারা দুনিয়াতেও অভিশপ্ত এবং আখেরাতেও তারা অভিশপ্তাল আদাব আদিব এবং তাদেরকে ভোগ করতে হবে কঠিন আদাব সোভান কত বড় ধমক কত বড় হুমকি দিচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলমিন যারা সতী সাধী সরল সহজ মুমেনা নারীদের ওপরে মিথ্যা ওবাদ দেবে তাদের ব্যাপারে আল্লাহর ধমক হচ্ছে আল্লাহ রবুল আলম তাদেরকে ধুমকি দিচ্ছেন তারা দুনিয়াতেও অভিশপ্ত তারা অভিশপ্ত অভিশপ্তাল আদাব আদিম এবং তাদের জন্য রয়েছে কঠিন আদাব ইয়াও মাতাসাদ আলহিম কালসেনা তোহুম সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জবানটাই এই জবানটাই যে জবান দিয়ে মিথ্যা আরোপ করেছিল যে জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে জবান দিয়ে মিথ্যা কথা বলেছিল এই জবানটাই কালকে ক্যামতের মাঠে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ইয়া সাদ আলিম আলসেন তাদের জবান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ও আই দিহিম তাদের হাতও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ও আর জুলো এবং তাদের পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যা কিছু তারা দুনিয়াতে করতো দুনিয়াতে আমি আপনি হাত দিয়ে যা ইচ্ছা তাই করুন জীবকে যেভাবে চান ব্যবহার করুন চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখুন সব কিছু করে যান এখানে ধরার কেউ চার ইচ্ছা যা জাগে তাই আমরা করে দি। মনে যা আসে তাই আমরা বলি দিই যা চাই তাই করি এখানে যেন আমাদের কারো কিছু করার নেই কিন্তু কালকে আমতের মাঠে কালকে আমতের মাঠে আপনার এই হাত আপনার এই পা আপনার এই চোখ এবং আপনার এই জীবই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে দুনিয়াতে আপনি এইগুলো দ্বারা যা কিছু করেছেন তা কি করেছেন হাত কি করেছেন চোখ কি দেখেছেন এবং জীবকে আপনি কোন কাজে কিভাবে কিসে কিসে ব্যবহার করেছেন সব কিছু কালকে কেয়ামতের মাঠে এরাই আল্লাহ সামনে খুলে দেবে তাই আল্লাহ বলছেন কালকে ক্যামতের মাঠে তোমাদের হাত তোমাদের জীব আর তোমাদের পা তোমাদের সম্পর্কে দুনিয়াতে তোমরা যা কিছু করেছো এগুলো সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ব্যক্ত করে দিবে আল্লাহ রবীন্দ্রকে বলে দিবেন তো ভাইয়ের আমার কথা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সষ্টা সষ্টা হিসাবে তিনি যেহেতু আমাদের দোষ সম্পর্কে জানেন তাই আমাদেরকে সতর্ক করলেন আমরা যেন এই জীবটার সুন্দর ব্যবহার করি এই জীব দিয়ে যেন কোন। সতী সাধী সরল সহজ মুমেনা নারীর ওপরে যেন আমরা মিথ্যা অপবাদ না রকম একটি মিথ্যা অপবাদ রটানোর কারণে ওই মহিলাটার জীবনটা পূর্ণটাই নষ্ট হয়ে যাবে তোমার কথা হচ্ছে জীব আল্লাহ রব্বুল আলেমিন হেফাজত করতে বলেছেন এই জীবের হেফাজত করবেন এই জীব দিয়ে কার ওপরে মিথ্যা অপবাদ দিবেন না হ্যাঁ যদি কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করে কোন মহিলা সম্পর্কে যার বিয়ে হতে চলছে তার যদি কোনো দোষ সামান্য কিছু থেকেও থাকে তবুও আপনি সেটাকে গোপন করে তার ভালোর দিকটাই তুলে ধরবেন যে না ভালো সেখানে বিয়ে দিতে পারেন অসুবিধার কিছু নাই। যদি অসুবিধার কিছু মনে না করেন আর যদি মনে করেন যার আলোচনা পর্যায়ক্রমে হয়েছে যে দোষ বলে দিলে মানুষের উপকার হয় বা সমাজকে ক্ষতি থেকে বাঁচানো যায় সেই দোষ বলে দেওয়া যায় কিন্তু মিথ্যাভাবে কোনো দোষ বর্ণনা করা যাবে না তাই মিথ্যাভাবে কারো ওপর অপবাদ দিলে পারান আমাদের যে ক্ষতি হবে সেটা হচ্ছে যে কালকে ক্যামতের মাঠে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হবে যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমরা জানতে পারছি আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাম বললেন মান আলা কাদফ আলামু কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ তার কোনো কিতদাসের ওপরে মিথ্যা দোষারোপ করে তার চাকর চাকরানি ইত্যাদির ওপরে এমন কোনো দোষ লাগায় যে দোষ থেকে সে মুক্ত তাহলে যে দোষ লাগিয়েছে তাকে কেয়ামতের মাঠে চাবুক মারা হবে তাকে ক্যামতের মাঠে শাস্তি দেওয়া হবে হ্যাঁ যদি তার দোষ সত্য হয় দোষ যদি সাব্যস্ত হয় তাহলে তার কথা ভিন্ন তো মোট কথা হচ্ছে ভাইরা আমার প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে আমরা যে কথাটি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে এই জীব যদি আমরা সৎ ব্যবহার করি তাহলে কালকে কে আমতের মাঠে এই জীব আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর এই জীবকেই যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করি তাহলে এই জীবই আমাদের কালকে কে আমতের মাঠে জাহান্নামে যাওয়ার কারণ হবে এই জীবের কারণেই আমাদের অনেকেই জাহান্নামে যেতে হবে তাই সব সময় আমাদের এর সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে কথা বলবেন ভালো কথা বলার চেষ্টা করবেন আর বেশি চেষ্টা করবেন চুপ থাকা কারণ বেশি কথা বলতে গেলেই ভুল বেশি হয়ে যায় ওই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বোহারিয় মুসলিম শরীফের হাদিস ফাল আলি খাইরা আউল ইয়াসমত যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত হচ্ছে যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে ভালো কথা বলবে মানে বাজে কথা বলে অনর্থক কথা বলে এই জীবের ব্যবহার করবে না আমরা চিন্তা গবেষণা না করি যখন যেটা মনে আসে ছট করে বলে ফেলি চিন্তা গবেষণা না করে যখন যেটা আমার মনে জাগে যখন যেটা আমার খেয়াল খুশিতে আসে ছট করে বলে ফেলি আর এই বলে ফেলার কারণে অনেক সময় কারো মনে দুঃখ দিয়ে ফেলি কারো মনে কষ্ট দিয়ে ফেলি অথচ আমরা জানি না যে এটা তার মনে আঘাত হয়ে গেল। তাকে আমি কষ্ট দিয়ে ফেললাম তাই আল্লাহনবী বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত যে হয় উত্তম কথা বলবে আর না হয় চুপ থাকার অভ্যাস অবলম্বন করবে নিজেকে চুপ রাখার চেষ্টা করবে আমাদের জন্য এটা দুনিয়াতেও ভালো হবে আখেরাতেও ভালো হবে এখন ছোট্ট একটা বিরুদ্ধ নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 कुरान भोजवार ज्ञान रखा जरूरी जानते हम देख উলমুল কোরআন ও ইসলামী আদর্শ ডায়ালগ ডায়ালগ ডিসকাশন ডিসকাশন ডিবে বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাচ্ছে আধুনিক সভ্যতায়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 देख समस्थान परवर्ती अनुष्ठान जो मे अपर ग्रामेर तर कह आई मेटा सम्पर्के जार मध्य को दोष नहीं যার চরিত্রের কোনো ত্রুটি নেই অতচ সেই বিয়েওয়ালাদেরকে বলে দিলেন যে মেয়েটি ভালো না মেয়েটার চরিত্র ভালো নয় আপনি ছোট্ট একটা কথা বলেছেন কথাটা খুব ছোট কথা বাস এক সেকেন্ডের মধ্যে বলে ফেলেছেন যে মেয়েটার চরিত্র ভালো নয় আর সেই বিয়েওয়ালারা বিয়ে ভেঙে দিয়ে চলে গেল শুধু বিয়ে ভেঙে দিল না তারা এই কথাটাকে প্রচার প্রসার করলো যে ওই মেয়েটার চরিত্র ভালো নয় আপনি জানেন যে আপনি ওই মেটার জীবনে কত বড় সর্বনাশে ডেকে এনেছেন এটাকে আপনি লক্ষ্য করেছেন যেহেতু অনেক বড় অপরাধ অনেক বড় পাপ তাই আল্লাহ বলছেন যারা এরকম করবে তাদের জন্য কালকে কেমত অপেক্ষা করছে কঠিন শাস্তি কঠিন আদাব এই জীবই কালকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের কোরআনের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন আমরা যেন এই জীব দিয়ে কার উপরে মিথ্যা অপবাদ না দিই আসুন এবারে দেখি বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ এই জীব দিয়ে অপবাদ দেওয়া সম্পর্কে কি কথা আমাদের জন্য বলে গেছেন কি শিক্ষা আমাদের জন্য তিনি রেখে গেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে জিনিস যদি তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যায় তাহলে তোমাদের অলৌকিক জীবনে এবং পারলৌকিক জীবনে তোমাদের যে সর্বনাশ ডেকে আনবে এই ষাটটি জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কাল ইয়া রসুল্লাহাহ সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে সেই ষাটটি জিনিস কি কি ষাটটি জিনিস যা আমাদের জন্য সর্বনাশের কারণ হবে যা আমাদের জীবনে বিপদ ডেকে আনবে যার কারণে আমরা ধ্বংস হয়ে যেতে পারি যা আমাদেরকে ধ্বংস করে ছাড়বে সেই ষাটটি জিনিস কি কি আল্লাহ নবী বললেন এক নম্বরে আর শিরকবিল্লাহ সেই ষাটটি সর্বনাশী জিনিসের মধ্যে প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বরে আর জাদু করা জাদু সত্য জিনিস মানুষ শয়তানি সাহায্য গ্রহণ করে অনেক অন্যায় পথ অবলম্বন করে জাদু করে জাদু দিয়ে কারো ক্ষতি করা যায় জাদু দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করা যায় জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় এগুলি জাদু দিয়ে করা যায় একটা মানুষের জীবনে অনেক ক্ষতি সাধন করা যায় এগুলি শয়তানি সাহায্য গ্রহণ করার মাধ্যমে মানুষ করে থাকে তো জাদু সত্য কিন্তু জাদু যে করে সে কাফের এবং তার সরিয়তি বিধানে তার শাস্তিও আছে সরিয়তি বিধানে তাকে শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে তো এটা একটা সর্বনাশী জিনিস যে মানুষ জাদু করবে জাদু করা থেকে এবং জাদু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এবং দোয়া দুরু জিকির আজগারের মাধ্যমে যাতে কারো জাদুক আমাদের ওপরে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দোয়া এবং জিকির আজগারগুলি পড়ার যত্ন নেবে তাহলে ওপরের জাদু বা ওপরের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে তো দুই নম্বর আল্লাহ নব্বী বললেন জাদু করা এটা হচ্ছে সর্বনাশী জিনিস তিন নম্বরে হচ্ছে এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা হারাম মানে ন্যায়সঙ্গত হত্যা ছাড়া যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় যেমন মানুষকে হত্যা করা এটা হচ্ছে মহাপাপ এবং বিরাট অপরাধ যা কালকে আমাদের জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে তাই এ জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে কারণ রসুল্লাহ কারিম সাল্লাহ আল্লাম এ সর্বনাশী জিনিস থেকে আমাদেরকে বাঁচতে পড়েছেন চার নম্বরে বললেন ও আকলুর রিবা। চার নম্বরে হচ্ছে সুদ খাওয়া এটাও হচ্ছে সর্বনাশী মহাপাপ সুদ মানুষকে এবং সমাজকে দেশকে যে একেবারে ধ্বংস করে দেয় তা আমরা সবাই আজকে বুঝতে পারতে আছি যে এক শ্রেণীর মানুষ সুদ খিয়ে খেয়ে তো দ্রুত হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ এই সুদের কারণে একেবারে নিঃস্ব করিব এবং কাঙ্গাল হয়ে যাচ্ছে সুদের কারণে আসল পয়সা শোধ করতে করতে তাদের জীবন শোষ হয়ে যাচ্ছে আসল পয়সাটা তারা শোধ করতে পারছে না এটা যে মানুষের জীবনে জন্য যে বড় সর্বনাশী জিনিস এবং এটা যে মানুষের জীবনে সর্বনাশী ডেকে আনবে মানুষকে যে ধ্বংস করে ছাড়বে এবং ধ্বংস যে মানুষ হচ্ছে হতে আছে সমাজ ও দেশ যে শেষ হয়ে যাচ্ছে তাও আজকে আমরা বুঝতে পারছি তো বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সুদ থেকেও আমাদেরকে নিষেধ করেছেন কারণ এটা বিরাট সর্বনাশী জিনিস এমনকি তিনি তাদের উপরে অভিসম্পত করেছেন যারা সুদ খায় যারা সুদ খায় যারা সুদের পড়া করে এবং যারা সুদের সাক্ষী দেয় তাই তিনি বলছেন শহি হাদিসের কথা লা আনাল্লাহ আ রিবা রেবা আউ ম কিলাহু আউ শাহেদাহি অতিবাহু আল্লাহ লানত তার ওপরে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের সাক্ষী দেয় এবং যে সুদের সম্পর্কে লেখা পড়া করে তাদের সকলের ওপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত বর্ষণ হোক এই দুয়া করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম অনুরূপ ভাবে এতিমের মাল ভক্ষণ করা এটাও হচ্ছে সর্বনাশী জিনিস এতিম আপনার আত্মীয় হোক বা আপনার ভাইদের কেউ হোক যদি মারা গিয়ে থাকে তাদের কিছু বিষয় সম্পত্তি আছে তাদের কিছু টাকা পয়সা আছে সেগুলির হেফাজত করতে হয় তাদের মাল ধনকে তাদের টাকা পয়সাকে আপনি আত্মসাত করে খেয়ে নেবেন না যখন তারা সাবালক হয়ে যাবে তারা যেন তাদের বাপের এই রেখে যাওয়া মাল তাদের ওয়ারিসিনদের এই রেখে যাওয়া মাল যেন সুন্দর অবস্থায় আপনি তাদেরকে ফিরিয়ে দিতে পারেন তারা জন্য তাদের বাদদের বা তাদের ওয়ারেসিনদের রেখে যাওয়া মাল সুন্দর অবস্থায় তারা জন্য ফিরে পায় আপনি সেগুলোকে অন্যায়ভাবে খেয়ে নেবেন না কারণ অন্যায়ভাবে যদি আপনি খেয়ে নেন তাহলে এটা হবে আত্মসাত করা হবে এবং এটা আপনার জন্য সর্বনাশের কারণ হবে এরই কারণে আপনাকে হয়তো জাহান যেতে হতে পারে কারণ কোরআনের আয়াতে আল্লাহ রব্বুর আলমিন এ কথাও আমাদেরকে বলে দিয়েছে যারা এতিমেন মাল ভক্ষণ করে তারা জাহান নামের আগুন প্যাটে ভক্ষণ করে আর শেষে আল্লাহ রসুল সাল সাল্লাম যেটা বলতে চাইছেন সর্বনাশী কাজ সেটা হচ্ছে সতী সাধী সাদা সরল মুমেনা, নারীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া যে সম্পর্কে বা যেটা হচ্ছে আমার বিষয়বস্তু যে কার ওপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না যদি কার ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে এরকম একটা সর্বনাশ কাজ বলে গণ্য হবে এবং এইটা কালকে কেয়ামতের মাঠে আমার জন্য ক্ষতি হিসাবে নির্বাচিত হবে বা কালকে এই জিনিসটা কেয়ামতের মাঠে আমার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে তাই বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে বলে ষাটটি সর্বনাশে জিনিস থেকে আমাদেরকে সতর্ক করলেন যে ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করে ছাড়বে দুনিয়াতেও ধ্বংস হতে পারি আর আখের তো ধ্বংস অবশ্যই বয়ে আনবে যদি আমরা এই ষাটটি জিনিসে নিজেকে জড়িয়ে ফেলি বা এই ষাটটি কাজ যদি আমাদের দ্বারাই হয়ে যায় তোমট কথা হচ্ছে জীব আল্লাহ রব্বুল আলেমিন হেফাজত করতে বলেছেন এই জীবের হেফাজত করবেন এই জীব দিয়ে কারো ওপরে মিথ্যা অপবাদ দিবেন না হ্যাঁ যদি কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করে কোনো মহিলা সম্পর্কে যার বিয়ে হতে চলছে তার যদি কোনো দোষ সামান্য কিছু থেকেও থাকে তবু আপনি সেটাকে গোপন করে তার ভালোর দিকটাই তুলে ধরবেন যে না ভালো সেখানে বিয়ে দিতে পারেন অসুবিধার কিছু নাই যদি অসুবিধার কিছু মনে না করেন আর যদি মনে করেন যার আলোচনা পর্যায়ক্রমে হয়েছে যে দোষ বলে দিলে মানুষের উপকার হয় বা সমাজকে ক্ষতি থেকে বাঁচানো যায় সেই দোষ বলে দেওয়া যায় কিন্তু মিথ্যাভাবে কোনো দোষ বর্ণনা করা যাবে না তাই মিথ্যাভাবে কার উপর অপবাদ দিলে পারান আমাদের যে ক্ষতি হবে সেটা হচ্ছে যে কালকে কামতের মাঠে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হবে যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাদিসের আলোকে আমরা জানতে পারছি আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ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 যে আমাদেরকে এই জীবের সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে কারো ওপরে যেন আমরা মিথ্যা অপবাদ না লাগাই এই চেষ্টা চালাতে হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ও সাল্লা মোহাম্মদ ও আল্লাহ ও সাহবিহি আজমাইন তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্দু বেলা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 जानें, इस्लाम मंद पथ के निर्वाचन ना निये जाए मारेजोर्सिंग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 जयंत डर जाके नायक देख अर्धांगी नातिनी आज रे सा सम्प्रचार सकाल साढ़े नेशल